সূরতল پیشن ستر اللہ, تعالی اللہ رب اور اوٹ کی کے এবিল বহু গুছন ওইসব উট কিভাবে সৃষ্টি করা হয়েছে বা কেমন করে সৃষ্টি করা হলো ওরা কি উটের দিকে তাকিয়ে একটু চিন্তাভাবনা করেন ওয়া ইলাসসামাআ কাইফা রুফিত আসমান দেখেন না পাহাড়গুলির দিকে তাকায় না পাহাড়গুলিকে কিভাবে দাঁড় করানো হয়েছে ও এই হাত এই জমির দিকে তাকায় না জমিকে কিভাবে পিছানো হয়েছে আপনি উপদেশ দিতে থাকুন কারণ আপনি হলেন উপদেশ দানকারী মাত্র কিন্তু যারা মুক্তি নিয়ে নেবে আর কুফরি করবে তাদেরকে যারা এরকম করবে তাদেরকে মহাশাস্তি প্রদান করবেন ইলে নিশ্চয় আমাদের দিকে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তারপরে তাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমাদের উপর আল্লাহ বলেন বাংলাদেশে যদি আমরা থাকতাম তাহলে হয়তো অনেকে জীবনে উদীপ্ত না সরাসরি ঠিক না ওঠিক শহরে থাকি আশপাশের সব জায়গায় উঠ মহুদ আলহামদুলিল্লাহ একটা প্রাণী কিন্তু এই প্রাণীর ইজ্জত বেশি আগেকার জমানায় দূর সফর করলেন লোকজন উঠের মাধ্যমে সফর করত আর এখনো উঠের ইজ্জত আছে এই মরু যেসব প্রাণী আমরা দেখতে পাচ্ছি উঠ এখানে বকরি ভেড়া ইত্যাদি এইসব প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি উপকারী প্রাণী হচ্ছে উঠবুল আলমী বললেন আফাদাইয়াল লাইল ইবি কে বকলে এইসব লোকজন উঠের দিকে কি তার না আচ্ছা এবারে এইসব লোকজন বলতে কারা মানুষ আনা হয় এর পূর্বে যে আল্লাহ আলমী দুইজন লোকের কথা বলেছেন একদল ভালো ভালো হবে একদল লোকের চেহারা কালকেয়ামতের দিন হাস্যজ্জ্বল থাকবে পুলকিত আনন্দিত থাকবে আর একদল লোকের চেহারা কালকে এমতের দিন কালো থাকবে আচ্ছাদিত থাকবে কেয়ামতের দিন তারা বিবরস অবস্থায় থাকবে যেহেতু তারা কে আমি হবে কে আমাদের উপর বিশ্বাস করত না আর এর আগে আল্লাহর উপরই তাদের বিশ্বাস নাই সবাই বলল আহম্লা এই জমানায় নাস্তিক যারা তাদের অবস্থা কি দেখছেন করা আল্লাহ আর ওই জমানার মুসিকরা যদি এত সব লোকজন চলে গেল কেউ আর পৃথিবীতে আবার আসলো না এইসব লোকজন মাটিতে নিষ্পেষিত হওয়ার পর আবার কিরকম আসবে তাই তারা কেয়ামতের উপর বিশ্বাস করতো না আল্লা বলছেন আল্লাহ সৃষ্টির কথা বলছেন দেখো এইসব সৃষ্টি আমি কি রকম সৃষ্টি করলাম এইসব সৃষ্টি কি এমনিতেই হয়ে গেছে আর সাজা ইবিলি কে বকুক এই যে যানবাহন দিয়ে তোমরা লম্বা লম্বা সফর করো মক্কা থেকে দীমস্ক যাও মক্কা থেকে হেমান যাও বাণিজ্যিক সফর করো ব্যবসা বাণিজ্যের সফর কর এই বড় প্রাণী একটা শিক্ষা গ্রহণ করো অনুধাবন করো চিন্তা ভাবনা এই সৃষ্টি তো এমনিতেই হয়নি এবারে যেহেতু এই সৃষ্টি এমনিতেই হয়নি তাহলে বোঝা গেল এই সৃষ্টির একজন সৃষ্টিকারী রয়েছেন এই সৃষ্টির স্রষ্টা রয়েছেন আর এই এবারে এই সৃষ্টি করলেন এই সৃষ্টি সমস্ত হ্যাঁ তো তোমরা কেউ বিশ্বাস কর না রহমতুল্লাহ আলী আর আমি তো মনে করেন আগে থেকে ঘটনা জানি সর্বলা আকিদ আলু আসে ইমান আবু আলী রহমতুল্লাহ আলী দিকে সম্বন্ধ করে একটা ঘটনা বলেছেন খুব দৃসম্প সম্পন্ন লোক ছিলেন আল্লাহ তাকে যে দিয়েছিল সাধারণ লোক সবার মধ্যে ছিল না আল্লাহ থেকে কিন্তু জ্ঞান দান করেছিল তাই আবু হানিফা রহমতুল্লাহ আলীহী উমাহ যেহেতু অবুল করেছে আমরা করি বুঝতে পারছেন আমরাও তাকে ভালো পাই ভালো ভালো আবু নাম শুনেছ তো কিন্তু কথা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীহের ইজ্জত আছে সম্জে নাই কিন্তু ওই ইমা আবু হানি ভাই বলে গেছেন হাজি বাবু আবে হাজি সাহি হলে ওই হি আমার মেধাবী আমরা আমল না করে সই হাদিজের উপর আমল করব যেটা এটা কার কথা বলেন ইমাম আবু হালিফ রহমতুল্লাহ আলীর কথা ইমাম আবু হালিকা আলীহির সাথে একবার কিছু নাস্তিকের বিতর্ক অনুষ্ঠান হল যাকে আমরা সাধারণত আমাদের দেশে বলা হয় বাহাস বাহাজ বলে না বাহাস ওই বাহাস হয়েছিল এ পর্যায়ে ইমাম আবু আলী প্রান্ত বাড়ি তিনি একটু চিন্তা ভাবনা করছেন আর কি জানি বলছিলেন তখন তারা বলল কি বলছেন তো আবু হানি রহমতুল্লাহ বললেন আমার মনে মনে আমি চিন্তা ভাবনা করছি হঠাৎ করে দেখা গেল সমুদ্র থেকে একটা নৌকা উঠলো নৌকায় অনেক সাজ সরঞ্জাম ছিল নৌকা নৌকার কোনো মাসি ছিল না নৌকায় এইসব সাজ সরঞ্জাম আসবাবপত্র অটোমেটিকলি নৌকা ওগুলো জড়ো হয়ে গেছে আবার নৌকা সমুদ্র থেকে এসে অটোমেটিকলি ওইসব আসবাবপত্র যেগুলো ছিল সমুদ্র ত্রে এমনিই রেখে গেছে সমুদ্র ত্রে আসপাপত্র সব রেখে নৌকা আবার চলে গেছে তারা বলে কারণ মাঝি ছাড়া লোকে আসতে পারে না আবার এরকম লোক ছাড়া কোন সাত সরঞ্জা নেই লুকায় রাখা যাবে না আপনি তো এটা গোলত কল্পনা করছেন গোলত না মাঝি ছাড়া ঢুকে চলবে হয়তো আপনি বলতে পারেন না না বর্তমানে অন্যরকমের বিভিন্ন যানবাহন চলে পাইলট ছাড়া আছে না কিন্তু আজ পাইলট আছে অন্যরকম পাইলট আছে কিনা মূলত পাইলট আচ্ছা ফিটেই ছিল না তোমরা বলো একটা নৌকা এমনি দিয়ে হতে পারে না লোকজন ছাড়া নৌকা এমনিতেই সমুদ্র তীরে এসে লাগবে না মাঝি ছাড়া এটা তোমরা বলো এটা জরুরি মিষ্টি জরুরি মানুষ জরুরি ইত্যাদি তো তোমরা কিরকম বলো এই বিশাল আকাশ এই বিশাল জমি এই পাহাড় এই সমুদ্র এই নদী এই সব গ্রহ নক্ষত্র সব চন্দ্র সূর্য যা কিছু আছে এইসব গ্রহ নক্ষত্র এমনি দিয়ে হয়েছে তোমরা কিরকম বলো এভাবে তোমরা বলো ছাড়া বা লুক ছাড়া তাহলে এইসব সৃষ্টি কি এমনি সশা সস্তা ছাড়া হয়েছে তাহলে অবশ্যই আসমানের সৃষ্টিকর্তা রয়েছেন চিন্তা ভাবনা করমিন এখানে আমাদেরকে বলছেন আর বিশেষ করে ওই সব নাস্তিক বিশেষ করে ওইসব কাব্য একটু চিন্তা ভাবনা তো আল্লাহ কিভাবে উঠ কে সৃষ্টি এবারে উঠ এতো ভালো পারি এত অনুভূত পানি বলার মতো লম্বা লম্বা সফর আপনি উঠের মাধ্যমে লম্বা সফরে যাচ্ছেন পালি নাই উঁটের তৃষ্ণা লেগেছে আপনার আপনারও পালি নাই খাবেন কোথায় উঁটের যখন তৃষ্ণা তার লাগবে তখন সে আল্লাহ তাকে এরকম জ্ঞান দান করেছেন অনুভূতি দিয়েছেন সে বুঝতে পারে কোন জায়গায় পানির কুক রয়েছে নিয়ে আপনাকে চলে যাবে এই মসজিদে শেখ মুহাম্মদ বিন সাহিন রহমতুল্লাহ আলী তার অন্ডি আবিদোষ সে উপস্থিত ছিলেন তিনি বলেছিলেন কিছু সংখ্যক মানুষ এখান থেকে যাচ্ছিলেন গরম কাল ছিল উটের উপর সার লোকজন তৃষ্ণা লেগেছে তৃষ্ণাত্ত হয়ে রেহুশ হয়ে উটির উপর থেকে পড়ে যাচ্ছে একটা মানুষ সে কি করলো উটির উপর যে হাওদা তার যে আসন আছে যদি এরকম হয় তাহলে উঠে যখন তৃষ্ণা লাগবে সে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে ওই পানি খাওয়ার জন্য কুপিয়ে যাবে আর যখন কুপিয়ে যাবে তখন লোকজন দেখবে আমার অবস্থা দেখবে ভালা তখন লোকজন দেখে আমাকে পানি খাওয়াবে তারপরে আমি জান পেয়ে যাবো হ্যাঁ বাস্তবে এরকম হয়েছে সে উঠের উপর ওই রকম আসনের উপর বাধা ছিল লোকজন দেখতে পেয়েছে উঠ গেছে পানি খাওয়ার জন্য আরো লোকজন আছে তারা বুঝতে পেরেছেন তার এই ঘোষটা তখন তারা ওই লোকটিকে পানি খাওয়ালো ইত্যাদি যেরকম করার পরবর্তীতে সে তার ঘুষ ফিরে আসলো আবাসের জীবন পেয়ে আছে। এইসব প্রাণী থেকে সবচেয়ে বেশি উপকারী প্রাণী হচ্ছে এইসব দিক দিয়ে উঠেন আপনারা দেখেন আসমানকে মিলার আছে বলেন তো আমরা দেখতে পাচ্ছি মিলার আছে লম্বা লম্বা আল্লাহ তার নির্দেশি এই বিশাল আকারের এই সৃষ্টিকে উপরে তুলে রেখেছেন সুভাল আল্লাহ বলে একটু অনুধাবন করো সুভ আকাশের দিকে আসমানের দিকে আসমানকে আমি কিরকম উপরে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ না এই এছাড়া এই আসমানে যখন উর্দু চগতে আপনি একটু উপরের দিকে তাকালেন দেখবেন কত বড় বড় গ্রহ একটা গ্রহ আপনার এই জমি থেকে হাজার তুলনায় দুনিয়া কি ইচ্ছা বলেন তো ওরা সময় কে পীবানীবা দেখো পাহাড়ের দিকে কিরকম পাহাড় আমি খড়া করে রেখেছি আর এইসব পাহাড় করলেন এই পৃথিবীতে এই মাটিতে ভূমিকম্প হয় না হালকা হালকা অল্প হালকা অবশ্যই এরকম করে নড়াচড়া করে তখন কি অবস্থা হয় এখন যদি রব্লা আলমী এই পাহাড় না রাখতে পাহাড় না পৃথিবীতে মাটিতে তাহলে আমাদের এই অবস্থা কিছুদিন পর কিছু সময় পর এরকম নতুন আল্লাহ বলে আর সুরতুল্লা কি বলেছেন বলছেন আমি পাহাড়ে মত আর বর্তমান বৈজ্ঞানিকরা কি বলেন তারা যাচাই করে দেখেছেন পাহাড়গুলি পাহাড়ের উপরের যত অংশতা দ্বিগুণ মাটির নিচে আছে মাটির নিচে কেন জীবা এলাকা উঠাল আমাদের আল্লাহ আসমা কে সৃষ্টি করেছেন কে সমুদ্র সৃষ্টি করলেন কে এইসব গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন কে চন্দ্র সৃষ্টি করলেন কে সূর্য সৃষ্টি করলেন যত গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না ওগুলো কে সৃষ্টি করেছে আল্লাহ তাই রকুল বলেন শিখতে পারছেন এইসব সাত একা সাত যা লাক সৃষ্টি করেছেন এইগুলির সৃষ্টির মত রাজ্যের পরিবর্তন আর পরিবর্তন মধ্যে নিদর্শন রয়েছে কার জন্য আলব আল্লাহ বুঝাচ্ছেন যারা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখে আসমান দেখে জমি দেখে আল্লাহকে চিনতে পারে সব করেছেন একমাত্র আল্লাহ তারাই হচ্ছে বুদ্ধিমান বলে আলহামদুলিল্লাহ আপনি মানে তো আল্লাহ আছেন আপনি বুদ্ধিমান আপনি জ্ঞানী আপনি বিজ্ঞানী আর তুমি আল্লাহ তুমি ইরিটায় তুমি মূর্খ থেকে আবার খারাপ তুমি চতুষ্পন্ত আল্লাহ আলী বলেন আমি এদেরকে মন দিয়েছি তারা বুঝে না কিন্তু কান দিয়ে শুনে না কিছু দেখে দেখেও বুঝে না দেখেও দেখে না বুঝেও বুঝে না শুনেও শুনে না বলছেন জ্ঞানটা যদি পড়া শুননা মোতাবেক হয় আপনার পরিচয় যদি আপনি পেশ করতে পারেন আপনাকে যদি চিনতে পারেন পড়াণ এবং এ যদি মেনে চলতে পারেন তাহলে আপনি হচ্ছেন আসল বুদ্ধিমান আর যদি না চিনেন আপনি তফদির কি তাহলে আপনি কিরকম মুসলমান আর কিরকম বুদ্ধিমান আপনি মুসলিম আপনি বুদ্ধিমন আপনি হচ্ছেন কি না اللهم اهدنا الى جو التوفيق امين <تصفيق> ان في خلق السماوات والارض اختلاف واختلاف الليل والنهار لا يريات لولالالب الذين يذكرون الله قياما وقرعا যারা বুদ্ধিমান করে আল্লাহ ও আর শুয়েছি টেক লাগিয়ে বসে আছে অথবা ঘুমবার আগে যেসব দিকে দরকার রয়েছে আলহামদুলিল্লাহ ভাই চলতে ফিরে আমরা রিকির করি না। ঘর থেকে বের হওয়ার সময় জিকির করেন ঘরে ঢোকার সময় জিকির করেন খাবার খাওয়ার সময় জিকির করেন আর এরকম নিয়ম থাকে শরীরে যতটুকু যায় হাত হাত বোলায় শরীরের উপর না আচ্ছা আরেকটা কথা মুসলিম ঘুমাওয়ার আগে আগে তেত্রিশ বর্ষ ভাঙ পাঠ করে পাঠ করে তাই আপনি ঘুমিয়ে ঘুমিয়ে শুভ অবস্থায় আপনি আল্লাহ করে আল্লাহ বলে কি এরকম করে ওরা হচ্ছে বুদ্ধিমান আচ্ছা এইসব বুদ্ধিমানরা আর কি করেন তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে চিন্তা ভাবনা করোনা মানুষ যদি মানুষের প্রতি তাহলে পাহাড় সৃষ্টির উদ্দেশ্য কি আল্লাহ বলছেন জমি তো মদির কে নিয়ে নড়াচড়া না করে আপনি জানান তো জমির চতুর্দিকে পানি আর পানি নিচেও পানি অবা কিন্তু রকম এরকম নিয়ন্ত্রণে রেখেছেন সমুদ্রকে তুমি তোমার স্থানে থাকবে জমি সমুদ্র চতুর্দিকে যদি আমাদের ঘৃ করে তাহলে কেউ বাঁচবে দেখেন চতুর্দিকে সমুদ্র সৌদি তে বসে আছেন এদিক সেদিক ধ্যান চতুর্দিকে দেখুন সমুদ্র গেলাম বাঘরাই তো ছোট মোট রাষ্ট্র হবে হয়তো চল্লিশ কিলোমিটার চতুর্দিক সব চতুর্দিকে ময় পানি কি লাগে হালকা যদি একটু জলোচ্ছ্বাস সব শেষ কিন্তু কি করেছেন সব আকাশে জমিনে যা আছে সবকিছু রকুলা আলমিন তোমাদের কাজে লাগিয়ে দিয়েছেন আমাদের সবই আমাদের ফায়দা হালাকা লেখুন তোমাদের আমাদের সৃষ্টি করে লাখুন তোমাদের কল্যাণে তোমাদের জন্য মাহফিল আন পৃথিবীতে যা আছে সবই বলেন আল্লাবাক কে করলো খাবার দাবার যা আছে এই যে আল্লাপাক এখানে বললেন উঠের কথা যদি উঠ আল্লাপাক আমাদের অনুগত না করে উঠকে আমরা অনুগত করতে পারতাম ওরা আমাদেরকে খেত ঠিক না গরু আমাদেরকে খেত বকি পর্যন্ত ছাকি পর্যন্ত আমাদেরকে খাওয়ার চেষ্টা করতো মুরগিও যদি রোগ লাগে আমাদের নিয়ন্ত্রণে না করিতেন তুমি আপনি মুরগিও পেতেন না মাছ পর্যন্ত পেতেন না সব আমাদের অনুভূত করে দিয়েছে আমাদের কল্যাণ করে দিয়েছেন তাহলে পাহাড় বুঝলাম এরপরে জমি তোমরা একটু দেখো না চিন্তা করো না এই মাটিকে আল্লাপা কিরকম লিচিয়ে দিয়েছেন যদি সব জায়গায় যদি আমরা কিরকম বসবাস করতাম কিরকম যাওয়া আসা করতাম পাহাড় রাখতেন আবার আল্লাহ যদি এরকম করে দিতেন সব জায়গায় পাহাড় শুধু পাথরের পাহাড় কবে সব কে করে দিয়েছে আমাদের কল্যাণ সৃষ্টি করেছে যেসব লোকজন আল্লাহ নাফরমারি করে এইসব এত সব নিয়ে আমাদেরও এর সে বড় আর কে হতে পারে আল্লাহ তুমি আমাদের তোমার অনুভূত মান তোমার সাথে আদায় করার তৌভিক দাও আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন এ তো জ্ঞান লাগে না আল্লাহকে এমনিই চিনা দেয় একটা ঘটনা প্রসিদ্ধ শেখি তা উল্লেখ করেছেন রহমতুল্লাহ আলী আর উল্লেখ করে একদমের ব্যাপারে তুমি তোমার রকম চিনলে তিনি বললেন لا تو اموات تدل على السميع البصير سبحان الله يدل কি বলা হলো এذن বুঝুন তো গ্রামীন মানুষ বোধ বুঝো সহজ ভাষায় আপনাকে বলি বোধ আর আরবের বোধ আমাদের দেশে বোধ নেই আরবের বোধ খুব তারপরে বলছে আমরা বুঝতে পারি লেদ দেখে বুঝতে পারি এটা উঠে লেদ না অন্য কিছু লেদ চেনা যায় কি না তাহলে এই যে এত গ্রহ বিশিষ্ট আসমান আর এই জমি এত পথ রাস্তা বিশিষ্টা বিশিষ্ট জমি এমনি ভাবে এই তরঙ্গ বিশিষ্ট সমুদ্র যদি পদচিহ্ন দেখে মানুষ বুঝতে পারে পথ জমি দেখে রক্ত আমরা কি চিনতে পারি না এই তরঙ্গ তরঙ্গ বিশিষ্ট সমুদ্র দেখে রক্ত উত্তর হচ্ছে এটাই এত নিয়ম হচ্ছে উপভোগ করছে তোমাকে কে খাওয়ালো কে দিল কে তোমার রক্ত করলো তুমি ছিল না আমি বলেছেন শুধু কোরআন পড়লে ভাল না আসার চেষ্টা করবেন তাহলে জ্ঞান আরো বাড়বে আল্লাহ ইমানটা আরো বৃদ্ধি লাভ করল ইনশাল আচ্ছা আমরা বুঝতে পারলাম আমাদের আল্লাহ আছে তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আবার তিনি আমাদেরকে বের করবেন তারপরে মোহাম্মদ রসুল আলিহ্লাম কে আল্লাপাক বলেন لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبوه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم أطفال أبنى أبنى أبنى أبنى أبنى أبنى أبنى أبنى তাহলে কাজ উপদেশ দেয়া দিন প্রচার করা আসল কাজ দিন প্রচার করাহাদ তো ফরস ছিল না বৌকিক জেহাদ ছিল তাই না লোকজনকে শুধু উপদেশ দিতেন সালি দীর্ঘ তেরো বৎসর দ্বারত দিয়েছে তো নবী করিম সাল্লিয়াম এল্লাপাক নির্দেশ দিয়েছেন তুমি উপদেশ দাও স্মরণ করিয়ে দাও তথা কি <سؤال> انما انت مذكر ان الذي قال الله رب العالمين بولشن وذكر فان الذكر تنفع المؤمنين তুমি লোকজন কে উল্লেখ দাও কারণ এর দ্বারা مين উপকৃত হবেন দেখেন একদম মৃত্যু পর্যন্ত তিনি তার সাবধান তোমরা সদা ক্ষেত্রে সাবধান সাবধান সলা ধরে রাখবে ওমাম আর তোমাদের তৃতদাস তৃতদাসীর ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তাদের হক নিয়মতান্ত্রিক আদায় করবে ওই সময় মারা যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস বোঝা গেল ইসলামের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বলেন সদাদ আজ মুসলমান দুঃখের ব্যাপার হলেও সত্য অনেক মুসলমান হয়তো সদে কিন্তু আলহাদ তো ঠিক সরাত পরে ঠিক নাকি ঠিক নাকি যেহেতু ওই যে সেদিন বলেছিলাম আমি সেদিন ওই জুম্মীন সেদিন আল্লাহ আলোচনা করেছিলাম ডিজিটাল পরে আমাকে আমার হোয়াটসঅ্যাপে আর একটা আমার ছাত্রের একটা অন আমি বললাম মনে হয় আজকে সেই ক্লাসে উপস্থিত ছিল এই তো আছে রুগুতি হ্যাঁ সদাত হবে 90 বছর যদি সালাত করে সালাত করে ইনালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউ ইজন ইব্রাহিম সুন্নাল্লাহ আলাইহি সাল্লাম ওলে জান আসসালাত আসসালাত ওরে প্রত্যেককে নবী গरीन সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে প্রসিদ্ধ হাদিসুল মুসিফিস সালাত এসে মসজিদে বললেন্লি তুমি দাঁড়িয়েও সড়াত পড়ো কারণ তোমার সলাধ হয়নি তুমি সড়াত পড়ো আবার পড়েছি আবার এসেছে এরকম করে তিনবার করেছে আমি এর থেকে ভালো সদা জানি না আপনি আমাকে সদাৎ শিখান তখন রাগি করিম সাল্লাম তাকে সদাতের পদ্ধতি শেখালেন বললেন এরকম দাঁড়াবে প্রশান্তির সাথে দাঁড়াবে রুকু করবে তারপরে উঠবে এরকম নিয়মতান্ত্রিক গৃহস্থিরভাবে দাঁড়াবে তারপরে এরকম নিয়ম আদায় করবে এরকম বোঝা দাঁড়ালো আপনি সব বাহারি হিসাবে তাহলে কি বোঝা গেল যদি আপনি রুকিতে না দাঁড়ান ঠিক আছে বসলেন না এরকম এ কি এ এরকম পড়েন না আপনারা ইনশাল সুরা শিখলেন আপনি বলবেন আপনি কি বলেন নব্বই ভাগ মুসলিমের দেশ বাংলাদেশ আমরা সবাই সলাত জানি আমাকে শেখাতে হবে আমাদেরকে হবে না এরকম আপত্তি করবে নাকি আচ্ছা যদি এরকম আপত্তি করেন তাহলে কারণ সবাই জানে আবার কেউ যদি সজাদের পদ্ধতি বড় মাহফিল শিখায় তো বলবো শুধু সজাজের কথাই বলবে ওর দশে গিয়ে লাভ নেই ওর ওয়াদ শুনিয়ে লাভ নেই ঠিক না সদাতের পদ্ধতি যদি বলে এই মহিলা যাবে অথচ হয়ে গেছে দুঃখের ব্যাপার তোমার কথায় কি আপনার না কিন্তু আগ্রহ নাকি এখানে যারা উপস্থিত আছেন যদি দেখা যায় তাহলে কি হত একটু আগে তো আমাদের এখানকার চল্লিশ জন মানুষ উপস্থিত ছিল চল্লিশ জন ছিল না আল্লাহ আমাদেরকে মাফ করুন কি অবস্থা ডিজিটাল না দেখেন আমার নবী সাল দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত মক্কার মুশ্রিকরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল এক সময় এরকমও হয়েছে কাবলাসরীফা সৃষ্টি হয়েছিল যার ফলে তারা কাবাক কাবাল করেন কালো পাথর কে রাখার সময় তাদের মধ্যে রিমত সৃষ্টি হলো মতবিরোধেরা কোন গোষ্ঠী রাখবে বা কোন বংশের লোক রাখবে হাজারে আসবাদ কে তার স্থানে রাখবে তারা একমত হলেন মিটমাট করার জন্য এক্ষেত্রে মানলেন ওই সময় কিন্তু নবী মোহাম্মদ সাল ইসলাম নভি হননি কিন্তু সল আতেন আলী তারা একবার কি বললেন ইনি হচ্ছেন আল্লাহ যে রায় সে হাজারে আসরকে তোমরা একটি কাপড়ে বা এরকম একচিত্র রাখো পরে সবকটি দলকে যারা লড়াই করবে এরকম বললেন সবাই এক এক তুলে ওই নির্ধারিত স্থানে রাখলেন পরবর্তী বিচার হয়ে গেল মীমাংসা আর জন্য লড়াই নাই হসত নাই তারা বলছে কিন্তু যখন মোহাম্মদ থেকে নবী হলেন এই চাদর পড়া ব্যক্তি তুমি দাঁড়াও আর ভীতি প্রদর্শন করো তোমার প্রকাশ করো তখন তিনি সবাইকে সবাইকে বললেন আল্লাহর একত্রবাদের উপর বিশ্বাস করো তখন তারা সবাই বলল এটা তো হঠাৎ করে পাগল হয়ে গেছে এতদিন ছিলেন বিশ্বাসী এতদিন ছিলেন আল্লাহআসালাম দেব দেবীর পথ পরিত্যাগ করে দেবতা সমূহের দেবতা সমূহের পথ পরিত্যাগ করে অতীত মাজার পূজার দেব পূজার এই পূজা ওগুলো একমাত্র এবার যখন বললেন তোমরা বলো তখন তারা মানল না তারা বলল হ্যাঁ হঠাৎ করে পাগল হয়েছে আবার কেউ লাঠি যেমন জাদুবিদ্যা শিখেছে হ্যাঁ কেউ বলেছে আবার কেউ কেউ বললেন না না কে যেমন তাকে হঠাৎ করে শিক্ষা দিয়েছে এখানে কেউ আছে তাকে কান করে শেখায় সতী আবার কেউ কেউ কেউ বলে না তো যেমন লাগছে হঠাৎ করে কাব্য রচনা শিখেছি করে কিছু ভেবে চিনতে পারছে না তোর কি করবে এটা তো বলতেই হবে আবার আর একটু বলে মানে এগিয়ে গিয়ে বলে না হঠাৎ করেও কিন্তু পাগল হয়ে গেছে বাদ দিন কবরকে সামনে রেখে আগর অথবা কবর উপর আগর বাদি জ্বালানো বাদ দিন কবর কে উপলক্ষ করে পাগল কাছিলাম আর বর্তমানে যারা কোরআন এবং কোরআন এ ধ আপনি নিরাশ হবেন না আপনি আপনার মিশন আপনি আপনার দায়িত্ব আদায় করতে থাকুন যেভাবে সব রকম প্রতিঘাত আঘাত উপেক্ষা করে যেভাবে দিনের দাওত কারণ আল্লাহ বলেছেন ওয়ারিস কাউকে টাকা পয়সা তাই আপনারা হক জেনেছেন আল্লাহ আপনাদেরকে হক জানার দিয়েছে দিচ্ছে কিনা আপনার হক গ্রহণ করুন আর হক গ্রহণ করলেই হবে হক প্রচার করতে হবে বলবেন না বাড়িতে গেলে তো আর মানা যায় না বাড়ি বলোনা বড় কোনো না আগারাতের বাড়ি আমাদেরকে আগার কথা নয় হক জানি হক মানা বলেছেন শুনলাম আর মানলাম এত সত্যি হয়ে যায় তাহলে ভিতরে নাই যাই এক সেন্টারে একটু শুনবো কি বলে আছে কিছু মানুষ বললো আপনাদের মধ্যে হয়তো কেউ নাই কিন্তু এরকম কিছু লুক থাকে যাই ঠিক না বলি বলেন হক অস্পষ্ট অমুক বাবা অমুক রেদা বড় আরি আ ومو قاعده يجي كده واه आपला دليل ना आपला دليل कुरान व सुन्नत एकमत छ भाई जी यदि الله عنه اجمعين देर कुरान बोलू सही اناذ انه पुत्रन बोलू सही الله بهم والذين اتبعوهم باحسان السابقون الاولون من المهاجرين والانصار والذين تبعوهم ইহসান الله আনহুম ওয়া রাদিয়া আলাইহিম তাই আমরা সাহাবায়ে کرامকে প্রথম কোন অনুসরণ করার চেষ্টা করি আর সাহাবায়ে کرام কার দ্বারা অনুসরণ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি তাদের উপর ধার বানুন আপনি তাদেরকে পিঠাই করে তাদেরকে হজের প্রতি নিয়ে আসবে না আপনার কাজ হচ্ছে আপনি লোকজনকে হকের পথে আহ্বান করলেন আর তাদের মনে যেন হক এটা হচ্ছে আসল কিন্তু হের মালিক তুমি না আল্লাহ বলেছেন দুই প্রকার এক প্রকার হচ্ছে পথ দেখানো আরেক প্রকার হচ্ছে একদম পদ থেকে বের করে ওকে একদম ইসলামের আলোতে প্রবেশ করিয়ে দেয়া এটা হচ্ছে কি হৃদয় দুই রি করবে আল্লাহ কি করবেন আল্লাহ বড় শাস্তি দেবেন মহাশাস্ত্রি তাহলে বুঝা গেল বড় শাস্তির আগেও ছোট শাস্তি মহিউন আর এই ছোট শাস্তি কোন জায়গায় হবে দুনিয়াতে শাস্তি আছে এই দুনিয়ারিকে দেব সম্ভবত তারা কি ফিরে আসতে পারে আল্লাহ ওই বড় আদরের পরে মানে বড়দের আগে তাহলে এই যে আদা বড় এটা কোনটা আল্লাহ বলেন ইল্লা মান তওয়াল্লা الله فيعذبهم الله, فيعذبه الله العذاب الاكবর বড় শাস্তি ওই বড় শাস্তি কোনটা জাহান্নাম সবাই বলি নাউযু বিল্লাহ الله العذاب الاكবর বড় শাস্তি শাস্তি বড় শাস্তি উত্তর শাস্তি আপনার কিছুটা শুনেছেন জাহান্ন সম্পর্কে আমাদের সবাইকে জাহান্ন থেকে বলছেন এদেরকে আমারই কাছে ফিরে আসবে আমরা সবাই আল্লাহ সামনে হাজির হব সবাই আল্লাহ বলেছেন আল্লাহর সাথে সরাসরি কথা বলবে আল্লাহ তার সাথে সহজ হয়ে কথা বলবেন আল্লাহ অনুবাদকের অনুবাদক থাকবে না তর্জুমান মানে কি অনুবাদক থাকবে না বর্তমানে যদি আপনার বিশেষ প্রয়োজন হয় আপনারা এরকম বললে হয় না স্পষ্ট তখন হয়তো আপনি বললেন না একজন অনুবাদক নিয়ে আসো যে ভালো আরবি বুঝে থাকে প্রয়োজন হয় কিনা আচ্ছা আর যেমন একটা মনে ইংলিশ ও শুধু ইংরেজি আর যারা জানে সাধারণ টুকটাক বিশেষ কিছু হলে অনুবাদকের প্রয়োজন হবে কিনা দিব অনুবাদক কিন্তু অনুবাদক সুভাষ আল্লাহ ভাষা সে বুঝবে আল্লাহ তার ভাষা বুঝবেন সুভান আল্লাহ আল্লাহ তো বুঝবে নাকি আল্লাহ তো বুঝবে নাকি আর এগুলি হলো আল্লাহর একত্রে নিদর্শন সুভান আপনি বাংলা বলেন আল্লাহ বুঝে বাংলা বুঝে কিনা আল্লাহ কেরালা বলেন আল্লাহ বুঝে তামিল বলেন আল্লাহ বুঝে চাইনিজ বলেন আল্লাহ বুঝে মারাঠি বলেন আল্লাহ বুঝে যত ভাষা আছে সব ভাষা জানে সহান আল্লাহ তাই যখন আল্লাহর কাছে ডাকবেন তখন সাধারণ আপনি করতে চান নিজ পক্ষ হ্যাঁ কোনো অসুবিধা আপনি আপনার ভাষা দোয়া করবেন কোন ভাষায় নিজের এলাকার ভাষায় নিজের মায়ের ভাষায় মায়ের পুজো থেকে যে ভাষা তুমি শিখেছো ওই ভাষায় কথা বলো আপনাদের সাথে বাংলায় কথা বলছি তাই না আমি আমার আমার আম্মার সাথে কিন্তু এই ভাষায় কথা বলবো না আমার বিশ্বাস নয় তো নাকি না ওই ভাষায় এই ভাষায় বলি না ওই মায়ের পেটে থেকে যে আমার আম্মা আমাকে যেভাবে শিক্ষা দিয়েছিল ওই ভাষায় কথা বলতে হবে আপনার মায়ের সাথে আপনি আপনার মাও শিক্ষিত আপনিও শিক্ষিত একটা কথা বলবেন তবুও চলে আসে আচ্ছা এমন কি যেমন আমি আলোই জানি আমার মতো যারা আছেন শিক্ষিত আরবি শিক্ষিত আরবি জানে ভালো আরবি জানে এমনকি আরবি বক্তব্য পর্যন্ত কিন্তু পরস্পর যখন আমরা একসাথে মিলি আমরা কিন্তু চুপচাপ এমনি বাংলা চলে এসেছে আছে কিনা দেখলে না আপনারা নিজের বাঙালি আপনারা পরস্পরের আরেক বাঙালি সে আছে অটোমেটিকলি বাংলায় বলেন হয়তো আপনি আরবি জানেন যে ভাষা আরবি ও জানে আপনিও জানেন ওই ভাষায় বলেন না ঠিক না দেখলেন এটা কেরালা সে কিছু বুঝে না সেই আরবে বাঙালি তো আপনি বাংলায় কথা বলেন সত্য বেলা ইতিহাস এর মধ্যে একটা মজা আছে স্বাদ আছে তো আচ্ছা বলেন তো আপনার মায়ের যদি আপনি যে ভাষায় কথা বলবেন। এইটা আপনার হচ্ছে আসল ভাষা আর এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় ভাষা বলেন সুন্দর ওই ভাষায় কথা বলবেন দেখবেন মন হ্যাঁ যেসব আল্লাহ রসুন সাল্লাহ থেকে প্রমাণিত শুননা আরবি ভাষায় যদি জানতে পারেন তাহলে বলুন আর মাঝে মাঝে মন খুশি করার জন্য নিজের মাতৃভাষায় বলেন দেখেন এত স্বাদ পাওয়া যায় যার কোন দিন তোমাদের একজন একটা রবের মাঝে কোনো তর্জমান থাকবে না সরাসরি রব আলী তার সাথে কথা বললেন তখন ওই লোকটি ডান্দিকে থাকাবে দেখবে ডান্দিকে কিছুই নাই তার আমল ছাড়া থাকাবে বলছেন তাকাবে তখন দেখলে সামনে হচ্ছে আগুন জাহান বলেন্লাহ মাধ্যমে মানুষ আগুন থেকে বাঁচতে পারে বেশি জাহান নাম থেকে বাঁচার বড় উপায় আর বড় উপকরণ হচ্ছে আমাদেরকে তো গিয়েছেন হালাল কামাই করছিলাম সবাই গরিবদেরকে সহযোগিতা করবো এখানে কিছু কিছু দিয়ে অসুবিধা নেই মাঝে মধ্যে মসজিদে ওদেরকে দিয়ে দিই দিন আমি মসজিদে যাই শুভান দেখতে পাই যেসব মহিলা দরজার দরজার গোড়ার গোড়ায় থাকে মহিলারা আমি কয়েক ভাগ বা দেখতে পাই আমাদের যাদেরকে বলা হয় আজ নামী ওদেরকে বেশি দিয়ে থাকে আমরা দেখেছি রে যাই না কিন্তু আমি বড় করি আমার সাথে আমি যে বলেছি আর কি সবাই দিকে আলমা দেখছে ওই ছেলেটা এর থেকে তারা হয়তো বড় আলহামদুলিল্লাহ তারা অনেক সফা হয়ে কিন্তু আমরা গরিব হিসাবে এক তিনিয়াল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করা এই হারিসটি বুহারী এবং আছে এরপর বলছেন আল্লাহ বলেন তুমি এরকম করেছো এরকম করবে হ্যাঁ করেছি সে স্বীকার করবে যখন সে স্বীকার করে দিবে তখন আল্লাহ বলবেন মাফ করে দিলাম যদি আল্লাহ হয় যার মধ্যে সিরিক থাকবে না এই জিনিসটাই আপনি যদি না মুক্ত অবস্থায় মারা যান আল্লাহর দিয়ে তাহলে আল্লাহ আমরা আর যদি তাহলে এই জন্য শিজির থেকে বাঁচা চরি আর এরপরে যে জিনিস থেকে বাঁচা যা হচ্ছে এরপরে কবিরা শরীর আঘুনা সব রকমের আমরা বাঁচি আল্লাহ আমাদের তো অভিজ্ঞান করো ধরে এবারে শেয়ার করুন কত গুণাখা আমরা করি যদি আল্লাহ সব গুণাখাতা ঠিক না হল আল্লাহ হচ্ছেন আল্লাহর এক নাম হচ্ছে সিদ্ধীর যিনি মানুষের দুষ্টটি ঢেকে রাখেন আল্লাহ হচ্ছেন আফা আল্লাহ হচ্ছেন আফুর মানুষকে মাফ করেন আল্লাহ মানুষের গুণাখাতা ঢেকে রাখেন এই আমাদের আশা আল্লাহ আল্লাহ আমাদের হিসাব দিবে এবারে মুসলমান যারা তাদের আমলের হিসাব একদম সহজ পদ্ধতি নেয়া হবে আল্লাহ হসমস্লা বলেছেন নু ইসা দিবা যদি কারো হিসাব তন্নতন্ন করে নেওয়া হয় সে মা পাবে না তাকে শাস্তি দেওয়া হবে আল্লাহ রসুন সাল বলেছেন ওই যে যেটা হবে হিসাব এই হিসাব হলো শুধু মানে আপনার নামটা আসবে সামনে অমুক কিন্তু আপনার হিসাবটা নেওয়া হবে না কারণ করে যদি নেওয়া হয় তাহলে আদাব দেওয়া হবে এটা কারণ মুসলমানদের ব্যাপারে মুসলমানদের হিসাব নাম আসবে অমুক চলো অমুক চলো আমরা সবাই চেষ্টা করবো আমরা যেন ইসলামের উপর থাকি বলো ইনসা এবার ইসলামের উপর থাকে না আর ইসলামের উপর মৌ আছে আর তো হিজাবাহান ওর হিজাব কি আমরা সবাই চেষ্টা করবো ইসলামের ভিতরে থাকবো আর আল্লাহর দুশ্মন ওই আল্লাহর থেকে দূরে থাকবো কারণ আপনি যদি আল্লাহ থাকেন তাহলে হয়তো আপনাকে এই সবার জন্য উচিত ভাল লোকের লোকের সংস্পর্শে থাকা আর অসৎ লোকের সংস্পর্শ থেকে দূরে থাকা আল্লাহ আমাদের সকলকে তো আচ্ছা এই যে সুরা হালিফ লো আসিয়া আর এরপরে আগামী সপ্তাহের আর দ্বিতীয় আচ্ছা আর কখনো সুরাত আর সুরাত সুরাতুল জুমা আর সুরাতুল রায় সে কোন এই সোরাগুলি মুখস্ত করার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তৌহিক দান করো আজকে যা আলোচনা হলো এই আলোচনাকে সামনে রেখে রবা আলমিন যেন আমাদেরকে হকের উপর থাকেন হকের উপর চলার আল্লাহ পাক আমাদেরকে তৌহিক দান করেন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো হায় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া ভালো কল্যাণ দ جهنم تكن نجات الله اكبر ذات کی نجات دو الله ت ہمیں ہمارے کے علم نافع দান کرو উপকারী علم দান کرو ايلل جادانی سے انہیں عمل کرنے پر توفیق دو ايلل ربنا زدنا علم ربنا زدنا علم اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اغفلنا بحلالك عن حرامك واغلنا بفضلك عمن سواك محمد وعلى কন্ত তরীমা মহমিল